উপলক্ষে আলোচনা <therpian> <tremando> <Christianity> এবং তার রব নাম নিয়ে আমরা আলোচনা করছি আল্লাহ তিনি কোরআনে বলেছেন ওয়ালিল্লাহ হিল আসমা উল হুসনাহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নাম সমূহ আর সে সকল নাম ধরে তোমরা তাকে ডাক রসুল্লাহ তিনি হাদিস আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবাহর এমন নিরানব্বইটি নাম বা এক কম একশো এমন নাম রয়েছে মান আহ সোহা দা যে সেই নামগুলোকে সংরক্ষণ করবে সেই জান্নাতে প্রবেশ করবে মানাহাসোহা বা সেগুলোকে সংরক্ষণ করা এর অর্থ সম্পর্কে বিগত একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর অর্থ অত্যন্ত ব্যাপক একটি অর্থ হচ্ছে যে সেই নামের অর্থগুলোকে জানা সেগুলোকে বোঝা এবং সেই নাম অনুসারে নিজেদের জীবনকে পরিচালনা করা সেই নামের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয়গুলোকে বর্জন করা একমাত্র আলোচক আল্লাহ আনুগত্যের মাধ্যমে এই দুনিয়ার জীবন কাটিয়ে দেওয়া এবং এর মাধ্যমে আমরা আশা করতে পারি আবার যখন কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের রব তখন আমরা কত মহান কত পুণ্যময় কত বরকতময় আপনার রবের নাম যিনি মহিমাময় এবং যিনি মহানুভব বিগত পর্বে শেষের দিকে আমরা বলেছিলাম যখন যে বিষয়ে মানুষ আল্লাহকে চিনতে ভুল করে যেখানে মানুষের ভ্রান্তি বেশি থাকে কিংবা মানুষ অস্বীকার করে সেগুলোকে নিয়ে কাজ করাই হচ্ছে আম্বিয়া আলি হিমুসাল্লামদের জীবন থেকে পাওয়া শিক্ষা নবিরাসুলগন তাদের দাওয়াতের জীবনের মাধ্যমে এই শিক্ষা পরবর্তী মানুষদের কাছে রেখে গিয়েছেন যে যখন যেটা মূল সমস্যা সেগুলোকে নিয়েই মানুষদেরকে আলেমদেরকে এবং দায়ীদেরকে কাজ করতে হবে বর্তমান সমাজে রব শব্দের অর্থ যদি বলা হয় যিনি সৃষ্টিকর্তা তিনি রব তাহলে এটাকে কেউ অস্বীকার করে না একই রকমভাবে যদি বলা হয় যিনি আমাদের রিজিকদাতা পালনেওয়ালা তিনি রব এই অর্থ কেউ অস্বীকার করে না কিন্তু যদি বলা হয় রব শব্দের একটা অর্থ হচ্ছে যিনি সৈয়দ যিনি মনিব যিনি আদেশ প্রদান করে থাকেন যিনি হুকুমদাতা যিনি বিধানদাতা সেখানে অনেকেই এই নামকে অস্বীকার করে থাকেন যিনি সৃষ্টি করে থাকেন সবকিছু যার মালিকানার অধীনে এবং যিনি সমস্ত বিষয়কে লালন পালন করে থাকেন সমস্ত সৃষ্টি জগতের যিনি প্রয়োজন পূরণ করে থাকেন তিনি তো একমাত্র হুকুমদাতা বা বিধানদাতা কিংবা আইনদাতা ইউসুফ আল্লাহ যখন তিনি কারাগারে বন্দী ছিলেন তখন তিনি কারাগারের সাথীদেরকে দাওয়াত বলেছিলেন আমার কারাগারের সাথীরা তোমরা বলো যে পৃথক পৃথক একাধিক রব বা আরবাব এটা উত্তম নাকি তিনি উত্তম যিনি আল ওয়াহিদ আল কাহার সেই এক অদ্বিতীয় মহাপরাক্রমশালী আল্লাহ সুহাম তাহলে কে উত্তম এরপর ইসুফ আলা বলেছিলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা তো কেবলমাত্র কিছু নামের ইবাদত করছ এই নামগুলো তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ তারা সাব্যস্ত করে নিয়েছে কিন্তু আল্লাহ এই নামগুলোর পক্ষে কোনো সুলতান বা প্রমাণ নাজিল করেননি ইসুফ আলাহিস তিনি কারাগারের সাথীদেরকে দাওয়াত দিয়ে আরও বলেছিলেন ইনিল হুকম ইল্লাহ আলিল্লা আল্লাহ ছাড়া আর কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই আমারা আল্লাহ তা আবুদু ইয়া। তিনি আদেশ প্রদান করেছেন তোমরা তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না এটাই হচ্ছে সরল পথ কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলোকে না। কাজে আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব অতীত ইতিহাসে কারা নিজেদেরকে কিভাবে আল্লাহর সঙ্গে রব দাবি করেছিল অংশীদার দাবি করেছিল কিংবা আল্লাহর পরিবর্তে घटना शासक राज्य प्रदान आल्लाहुल्का अल्लाह ताकि राज्य क्षमता प्रदान नमरूद निजे के रब दावी कर इब्राहिम अल्लाहम তার সামনে রব হিসেবে আল্লাহামতালার পরিচয় উপস্থাপন করলেন এবং আল্লাহর দিকে তাকে দাওয়াত প্রদান করলেন সেই ক্ষেত্রে নমরুদ সেগুলোকে অস্বীকার করল এবং ইব্রাহিম আল্লাহ ইসলামের সঙ্গে বিতর্কে লিপ্ত হল সেই ঘটনা আল্লাহ আল্লাহ চমৎকারভাবে কুরআনে উল্লেখ করেছেন তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে তার রবের ব্যাপারে বিতর্ক করছিল ইব্রাহিমের সাথে এবং এই কারণে সে বিতর্ক করছিল কারণ সে দুনিয়াতে রাজ্য ক্ষমতার মালিক হয়েছিল আল্লাহ তাকে রাজত্ব প্রদান করেছিলেন ইব্রাহিম বললেন রব হলেন তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু ঘটান জীবন মৃত্যুর মালিকানা যার কাছে তিনি হচ্ছেন রব ক্ষেত্রে নমরুদ সেও অহংকারের স্বরে বলল আমিও জীবন দান করতে পারি এবং মৃত্যু ঘটাতে পারি এবং এরপর সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করে দিল এবং অন্য একজন সাধারণ ব্যক্তিকে মৃত্যুর মৃত্যুরন্ড প্রদান করল এভাবে সে খুবই নিম্ন স্তরের একটি যুক্তি পেশ করে শুধুমাত্র অহংকারের ঘটালো। অথচ বলাই বাহুল্য ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই ধরনের হেয়ালিপূর্ণ বিষয়কে বুঝাননি আল্লাহ সুবাহতালা কিভাবে জীবন দান করতে পারেন এবং কিভাবে মৃত্যু ঘটাতে পারেন সেটা আমরা সকলেই অবগত রয়েছি मृत्युदान करते, करते, के के करते एक क्षेत्र में कारो अंशीदार शरिक नहीं क्या इब्राहिम आलाम से नमरूद संगे सेम्नबुद्धिर पर्या ना नेमे वितर्क नीति दृष्टान पेश कर लें তিনি রব তিনি সূর্যকে উদয় করেন পূর্ব দিক থেকে এবং যদি তুমি রব হয়ে থাকো তাহলে তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও আল্লাহ মহাম্মতাল্লাহ বলছেন ফাবুহিতাল্লা জি কাফরা। তখন সেই কাফের হতবুদ্ধি হয়ে গেল হতভম্ব হয়ে গেল নমরুদের সেই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে নমরুদ নিজেকে সরাসরি বিভিন্ন অতিপ্রাকৃতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এমন দাবি করেও রব দাবি করেছিল যেমন সে দাবি করছিল জীবন দান করতে পারে কিংবা মৃত্যু দান করতে পারে যদিও বলাই বাহুল্য যে প্রত্যেকের কাছে এটা স্পষ্ট ছিল এটা হচ্ছে শুধুমাত্র একটি ভ্রান্ত দাবি মাত্র ইব্রাহিম আল্লাহলাম তাকে সূর্যের দৃষ্টান্ত দিয়ে হতবুদ্ধি করে দিয়েছেন এবং তার দুর্বলতা এবং অক্ষমতা সকলের সামনেই প্রকাশ করে দিয়েছেন কাজেই সেই অর্থে কখনোই মানুষ নিজেকে রব দাবি করতে পারে না এবং যদি কেউ দাবি করেও থাকে যদি কোনো মানুষ দাবি করে বলে যে সে এগুলোকে সৃষ্টি করেছে বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে তাহলে বাকি মানুষদের কাছে সে হাসির এবং তামাশার পাত্রে পরিণত হয়ে থাকে কেউই তাদেরকে বিশ্বাস করতে চায় না এ কারণে আমরা দেখতে পাই যে পরবর্তী যুগের ব্যক্তিরা তারা ধূর্তার সঙ্গে নিজেকে রব দাবি করেছে তারা প্রাকৃতিক বিষয়গুলো রেখে দিত আল্লাহ সুহামত আল্লাহর জন্য সেই বিষয়গুলোর ক্ষেত্রে তারা নিজেদের জন্য কোনো কর্তৃত্ব বা ক্ষমতা দাবি করত না কিন্তু দুনিয়ার বিষয়গুলো অর্থাৎ আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর হুকুম চলবে সেখানে তারা অস্বীকার করত এবং নিজেদেরকে কর্তৃত্বশীল বা ক্ষমতাশীল মনে করত এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর সৃষ্টির উপর নিজেদের পক্ষ থেকে যা ইচ্ছা খেয়াল খুশি আইন এবং বিধান চাপিয়ে দিত ফেরাউন এই অর্থেই নিজেকে রব ফের পরবর্তী যুগে ইহুদি খ্রিস্টানরা তারাও তাদের সাধু পুরুষ এবং দরবেশদেরকে আল্লাহর পরিবর্তে আরবাব বা রব হিসেবে গ্রহণ করেছিল তারা আল্লাহ সুহামত আল্লাহ বিধানকে পরিবর্তন করে দিত এবং নিজেদের পক্ষ থেকে বিধান প্রদান করত এভাবে সময়ের আবর্তে বর্তমানে আমরা যে যুগে যে পৃথিবীতে বসবাস করছি সেটা হচ্ছে সেকুলারিজমের যুগ বা যেখানে মানুষের জীবনে আচার আচরণ এবং নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে ধর্মের প্রভাব বা আলোস মহাতার মনোনীত দিন ইসলামের নিয়ন্ত্রণকে অস্বীকার করা হয়ে থাকে এই উদাহরণগুলোর মাধ্যমে কিভাবে আলোসভা হতাল রুবুবিয়াতকে রব হিসেবে আল্লাহকে অস্বীকার করা হয় সেই বিষয়গুলো এবারে আমরা বুঝার চেষ্টা করব প্রথমে আমরা সেই চিরন্তন চিরায়ত উদাহরণ কুরআনে যেটা আল্লাহ উল্লেখ করেছেন ফেরাউনের ঘটনা সেটাকে বোঝার চেষ্টা করছি ফেরাউন সমস্ত দেশবাসীকে জড়ো করল সে তার জাতিকে জড়ো করল এবং তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উচ্চস্বরে সে বলল আনা রব আলা। আমি তোমাদের সবচেয়ে বড় রব আলসুবাহ বলেছেন ফাহাশার ফমুল আলাহ সে লোকদেরকে সমবেত করল উচ্চস্বরে ঘোষণা দিল এবং বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব অথচ কে রব্ব কুমুল আলাহ আল্লাহ তিনি হচ্ছেন রব্য কুমুল আলাহ আল্লাহ তিনি হচ্ছেন সবচেয়ে বড় রব বা রব্যে আলা। যখন আমরা সিজারত অবস্থায় থাকি তখন আমরা কি বলি আমরা বলে থাকি সুবাহ আলাহ আলা। সেই আল্লাহর প্রশংসা আমরা ঘোষণা করি তিনি সবচেয়ে উচ্চ যিনি রব্যে আলা বা সবচেয়ে বড় রব মানুষ সবচেয়ে নিচু অবস্থায় থাকে যখন সে জমিনে নিজের মাথাকে ঠেকিয়ে দেয় এবং সিজদা করে সেই অবস্থায় মানুষ সবচেয়ে বড় যেই সত্তা আল্লাহ তার ঘোষণা দিয়ে বলে আলা আলা ফেরাউন বলছিল আনা আমি তোমাদের সবচেয়ে বড় রব কোন অর্থে ফেরাউন নিজেকে রব দাবি করেছিল গত পর্বের আলোচনা থেকে আমরা স্মরণ করতে পারি যে রব শব্দের বিভিন্ন অর্থ আমরা উল্লেখ করেছিলাম ফেরাউনের সময়ের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে যখন জাদু প্রতিযোগিতা সংগঠিত হয়েছিল সেই অবস্থায় জাদুকররা যখন পরাজিত হল তখন তারা শির্দায় অবনত হয়ে গিয়েছিল এবং তারা বলেছিল যে আমরা ইমান আনলাম রব্বুল আলামিনের প্রতি যিনি জগৎসমূহের রব তার প্রতি ফেরাউন বলেছে আমি সবচেয়ে বড় রব তাহলে সেই জাদুকররা কোন রবের উপরে ইমান এনেছিল আল্লাহ সুত্লা কুরআ উল্লেখ করেছেন তারা বলেছে আমরা ইমান আনলাম রব্বুল আলামিনের প্রতি রিমোসা ও হারুন সেই রবের প্রতি আমরা ইমান আনলাম যিনি মোসা এবং হারুনের রব একদিকে ফেরাও নিজেকে সর্বোচ্চ রব দাবি করলেও সে নিজেও বিভিন্ন ইলাহের ইবাদত করত সেই মিশরের লোকেরা ছিল সূর্য পূজারী তারা সূর্যের পূজা করত এবং আমি তো মনে করি না যে আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোন রয়েছে। আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে এরকম খবর তো আমার জানা নেই মা আলিম তুলা কুমিন কিন্তু এরপরেও আমরা দেখতে পাই ফের বিভিন্ন সময় অন্যান্য ইলাহ গ্রহণ করেছিল এবং সেগুলোকে সে নিজেও পূজা করত ইবাদত করত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরাউনের পারিশদবর্গ আল মালা ফেরাওনকে পরামর্শ দিয়ে বলছিল যে আপনি কি মুসা এবং তার কাউমকে ছেড়ে দেবেন যেন তারা সমস্ত রাজ্যে ফাসাদ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে এবং আপনাকে ও আপনার আ বা আপনার দেবতাগণকে আপনার ইলাহাদেরকে বর্জন করে কাজে এখানে একদিকে তার নিয়ন্ত্রণের বাইরে সেই বিষয়গুলোর মাধ্যমে আলোসুবাহাতা যখন তাকে শাস্তি প্রদান করতেন তখন কেউই ফেরাউনকে সেই বিষয়গুলোর রব মানত না যেমন সুরা আরফে উল্লেখ করেছেন ফেরউনের সম্প্রদায়ের উপরে নয়টি বিভিন্ন রকমের শাস্তি এসেছিল সেগুলোকে উল্লেখ করে আল্লাহ সুহাম বলেছেন সুতরাং আমি তাদের উপর পাঠিয়েছিলাম তুফান পঙ্গপাল হুকুন ব্যাঙ্গ রক্ত এবং বিভিন্ন রকমের নিদর্শন যেগুলো এসেছিল একের পর এক আল্লাহ সুবাহুল্লাহ বলছেন যখন তাদের উপর এই ধরনের কোন আজাব এসে পড়ত তখন তারা বলত হে মোসা আমাদের জন্য তোমার রবের কাছে এই বিষয়ে দোয়া করো এ মহা ও লিমা আহিদা ইন্দাকা হে মোসা আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো যে ওয়াদা তিনি তোমার সাথে প্রদান করেছেন এবং তারা বলতো যে যদি এই আজাব আলা সোহামতুল্লা সরিয়ে নেন তাহলে তারা মোসার উপরে ইমান আনবে এবং বনিফাইলকেও ছেড়ে দেবে কাজে এই অ্যাডগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ফেরাউন নিজেকে সর্বোচ্চ পর্যায়ের রব দাবি করলেও প্রাকৃতিক বিষয়গুলোকে সে তার নিজের নিয়ন্ত্রণে রয়েছে এমন দাবি কখনোই করত না বরং ফেরাউনের লোকেরা এসে বলত আপনি আপনার রবের কাছে দোয়া করুন যেন এই শাস্তিগুলো আল্লাহ আমাদের উপর থেকে উঠিয়ে নেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ফেরাউন কোন অর্থে নিজেকে রব্যে আলা বা সবচেয়ে বড় রব আনা রব্যকোম আলা এই দাবি করেছিল কুরআন থেকে আমরা দেখতে পাই এর জবাব রয়েছে সুরাস জুখরুফে সেখানে বলছেন ফেরাউন তার নিজের সম্প্রদায়কে জরো করল এবং ঘোষণা প্রদান করল আল সাতলা বলেছেন ওয়ন দি কৌমি কলয় কৌমি অল ই মূল কুমে সি গিলিম এখানে আলমাত এটা কি আমার জন্য নয় এবং এই যে নদীগুলো সেগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে আমার প্রাসাদের তলদেশ দিয়ে তোমরা কি সেগুলোকে দেখছ না আফালা তুবু সিরুন এই আয়ের থেকে আমরা দেখলাম ফেরাউন নিজের জন্য সার্বভৌমত্ব দাবি করার মাধ্যমে নিজেকে সর্বোচ্চ রব বলে দাবি করেছিল সার্বভৌমত্ব শব্দটি একটি সাহিত্যিক শব্দ এর অর্থ সাধারণ মানুষের কাছে অনেক সময় দুর্ব বলে মনে হয় সহজ কথায় এর অর্থ হচ্ছে চূড়ান্ত মালিকানা যার কাছে থাকবে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত কর্তৃত্ব যার কাছে থাকবে তাকেই বলা হয়ে থাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানুষ আল্লাহর গোলাম মানুষ তার নিজের সত্তার ব্যাপারেও চূড়ান্ত কর্তৃত্বশীল নয় आल्लासुत मानुष मानुषित अस्त सृष्टिजगत सुन ए नियम से मानस कि जीवन काटे दुनिया जीवन अतिबाहित करदेशना आदेश हुकुम हकाम आईन विधान आल्ला प्रदान कर सार्वभौम क्षमत अधिकारी कल्ला মধ্যে তিনি মালিকুল মুলক। তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি আল মা মুলক রব হিসেবে নিজের সৃষ্টির উপর এটা আল্লাহ আল্লাহর হক বা অধিকার যে তিনি তাদের জন্য আইন কানুন বিধিবিধান প্রদান করেছেন এবং সে অনুসারেই তিনি তাদেরকে পরিচালনা করার জন্য আদেশ প্রদান করেছেন দুনিয়াতে মানুষকে সাময়িক কিছু স্বাধীনতা দেয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ মাহমুতালা পরীক্ষা করে নিচ্ছেন যে কারা তার আদেশের অনুগত এবং কারা তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে কিংবা অস্বীকার করে থাকে এবং এর উপর ভিত্তি করে আল্লা সুমতালা আহিরাতে মানুষের জান্নাত কিংবা জাহান্নামকে নির্ধারণ করে থাকবেন মানুষকে আল্লাহমতালা নিজের উপর চূড়ান্ত কর্তৃত্ব বা নিজেকে নিজের উপরে সার্বভৌম ক্ষমতা প্রদান করেননি কাজেই যারা বলছে জনগণের হাতেই সার্বভৌম ক্ষমতা জনগণ চূড়ান্ত ক্ষমতার মালিক জনগণ সিদ্ধান্ত নিবে যে কোরআন এবং হাদিসের আইন থাকবে নাকি অন্য কিছু থাকবে কিংবা সেগুলোকে বাতিল করে দিয়ে অন্য কিছুকে প্রচলন করা হবে তারা এই ক্ষেত্রে রব হিসাবে আল্লাহকে অস্বীকার করছে যদিও তারা সেটা মুখে বলুক কিংবা নাই বলুক বেরামন্তী ভাবে সরাসরি ঘোষণা দিয়ে নিজের জন্য সার্বভৌমত্ব এবং ঈশ্বরের রাজত্ব দাবি করেছিল এবং এর মাধ্যমে সে নিজেকে সবচেয়ে বড় রব বা আনা রব্য কোমল আলা বলে ঘোষণা দিয়েছিল একই বাস্তবতা বর্তমান সময়ে আমরা আমাদের ভূমিতেও দেখতে পাচ্ছি এবং আল্লাহ রুবু বিয়াতে এই অংশীদার সাব্যস্ত করার যে ব্যাধি এটা এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণের মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানরাও আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত কিংবা জ্ঞানীগুণী ব্যক্তি সাধু কিংবা দরবেশ তাদেরকে রব হিসেবে আর বাব হিসেবে গ্রহণ করেছিল এবং এই ঘটনার পক্ষে দলিল হিসেবে আমরা দেখতে পাই রসুলের একটি ঘটনা রয়েছে। আদি ছিলেন বিখ্যাত দাতা সন্তান। তিনি আসলেন রাসুল্লাহ সালাইস্লামের কাছে ইয়েমেন থেকে আদি তিনি একসময় ইহুদি ছিলেন পরবর্তীতে খ্রিস্টান ছিলেন সেরকম অবস্থায় গলায় স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে তিনি রাসুল উল্লাহ সালাইস্লামের সামনে এসে উপস্থিত হলেন তাকে দেখা মাত্র لا اله الا المسيح ابن مريم وما امروا وما امروا إلا ليعبدوا الى তারা তাদের পণ্ডিত এবং সংসার বিরাগী তাদের সামাজিক কিংবা ধর্মীয় নেতা তাদেরকে রব হিসাবে আর বাব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এবং গ্রহণ করেছে মারিয়ামের পুত্র মাসিহকেও ওমা উমির ও ইল্লা লিয়া আবুদু ইলাহ ওয়াহিদ অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল শুধুমাত্র এক ইলাহ আল্লাহর ইবাদত করার জন্য ইহু তিনি ছাড়া কোনো থেকে আল্লাহ না আমরা তো আমাদের সাধু পুরুষ কিংবা দরবেশদেরকে রব বা আরবা হিসেবে গ্রহণ করিনি আদি তিনি মনে করেছিলেন ইবাদতের অর্থ শুধুমাত্র সেই আচার অনুষ্ঠানগুলো অর্থাৎ কোনো মূর্তি কিংবা জীবিত বা জড়বস্ত উদ্দেশ্যে পশু জবাই করা এটা এক ধরনের মানত করা আমরা তো না তখন রাসুল্লাহ সালাইসাল্লাম ব্যাখ্যা প্রদান করলেন এবং বললেন যে তারা যদি এমন ঘোষণা দেয় অর্থাৎ আল্লাহ যা হালাল করে দিয়েছেন বৈধ করেছেন সেটাকে তারা অবৈধ করে দেয় হারাম করে দেয় এরপর তোমরাও কি সেটাকে হারাম মনে করো না একই রকম ভাবে আল্লাহ যে বিষয়কে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন অথচ সেই ব্যক্তিরা সেগুলোকে বৈধ করে দিল হালাল করে দিল আর তোমরাও কি সেটাকে হালাল মনে করো না আদি বললেন হ্যাঁ আমরা এরকম করে থাকি রসুল্ল সাল্লাম তখন বললেন এটাই হচ্ছে তাদেরকে রব হিসাবে গ্রহণ করা কিংবা তাদেরকে ইবাদত করা সুতরাং আল্লাহর আনুগত্যের বিরুদ্ধে গিয়ে যখন মানুষ নিজের পক্ষ থেকে বিধি বিধান প্রণয়ন করবে আল্লাহ সুবাহর বিধানের বিরুদ্ধে হুকুম আইন প্রদান করবে হুকুম কিংবা আইন প্রণয়ন করবে এর মাধ্যমে সে নিজের জন্য সার্বভৌম ক্ষমতা দাবি করল এর মাধ্যমে রব হিসাবে আল্লাহ সুবাহ আল্লাহর যে গুণ এবং বৈশিষ্ট্য যা কাজ সেটাকে সে নিজের জন্য অন্যায়ভাবে দাবি করল এবং এই দাবি করার মাধ্যমে সে নিজেকে মানুষ হয়ে মানুষের উপরে রবের আসনে প্রতিষ্ঠিত করল। যে কারণে আমরা দেখি যে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা নিজেদের পক্ষ থেকে আইন প্রণয়ন করে তাদেরকে মানুষ নাম দেয় তারা হচ্ছে আইন প্রনেতা বা ল মেকার বা পলিসি মেকার এবং যে কক্ষে সভা করার মাধ্যমে তারা আইন প্রণয়ন করে থাকে সেই কক্ষকে বা সেই সভাকে বলা হয়ে থাকে আইন সভা কিংবা পার্লামেন্ট কাজেই হে বিবেকবাণ শ্রোতা নিজের সাথে সত্যবাদী হন এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আল্লাহ তিনি আমাদের রব রব শব্দের অর্থ শুধুমাত্র পালনকর্তার মধ্যেই সীমাবদ্ধ নয় রব শব্দের অর্থ তিনি আমাদের মনিব তিনি আমাদের প্রভু তিনি আমাদের হুকুমদাতা তিনি বিধানদাতা এবং তিনি সার্বভৌম ক্ষমতার মালিক কাজেই একদিকে শুধুমাত্র রিজিক দাতা বা পালনকর্তা অর্থে যদি কেউ রব হিসেবে আল্লাহকে মানলো কিন্তু বিধানদাতা হিসেবে সে আল্লাহকে না মেনে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে আল্লাহকে না মেনে জনগণ কিংবা কোন দল বা গোষ্ঠী কিংবা ব্যক্তিকে নির্ধারণ করে নিল সে কিছুতেই খালিক হিসেবে আল্লাহকে মানত নিজেদের সন্তানদেরকে তারা আব্দুল্লাহ নামে নামকরণ করতো কিন্তু পরেও তারা ছিল মুশরিক কারণ তারা আল্লাহ রুবু অন্যান্য বিষয়কে অস্বীকার করেছিল এবং সেখানে অংশীদার সাব্যস্ত করেছে কাজে একইভাবে যারা এই ক্ষেত্রে না মেনে নিজেদের জন্য সার্বভৌম ক্ষমতা নির্দিষ্ট করল কিংবা জনগণের উপরে সেগুলোকে চাপিয়ে দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করল তারা কিছুতে এই আশা করতে পারে না যে কবরে তারা সেই প্রশ্নের জবাব দিতে পারবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে মার রবা কে তুমার রে তুমার সেকুলারিজম কিংবা ধর্ম নিরপেক্ষতার নামে প্রচলিত এই কুফুরি বিষয়গুলোকে এমনকি অনেক অমুসলিমরাও সরাসরি স্বীকার করে নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক মুসলিমরা এগুলোকে বুঝেও না বুঝার ভান করছেন কিংবা গিয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেখানে আমরা দেখতে পাই এথিজম বা নাস্তিকতা শিরোনামের অধীনে সেকুলারিজম এর আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে এথিজমকে যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে থিওরোটিক্যাল বা তাত্ত্বিক নাস্তিকতা এবং আরেকটি নাস্তিকতা হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক নাস্তিকতা এবং সেকুলারিজমকে দ্বিতীয় ধরনের নাস্তিকতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং যে অমুসলিমদের মাধ্যমে এই বিষয়ের সূচনা যারা দিন এবং দুনিয়াকে পৃথক করে তারাই নিজেরা স্বীকার করে নিচ্ছে যে সেকুলারিজম হচ্ছে একটি কুফুরি দর্শন এবং এখানে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার না করলেও তাত্ত্বিকভাবে আল্লাহর উপর ইমান রাখে কিন্তু বাস্তবে আল্লাহকে তারা অস্বীকার করে কারণ দুনিয়ার কোনো বিষয়ে তারা আল্লাহর কর্তৃত্বকে মানতে রাজি হয় না এবং তারা স্লোগান দিয়ে বলে যে দুনিয়াকে দিন থেকে বা ধর্ম থেকে আমরা পৃথক করলাম এভাবে আমরা ধর্ম নিরপেক্ষ হলাম কিন্তু বাস্তবে এরা হচ্ছে ধর্মহীনতা এভাবে তারা ধোকার মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে কারণ তারা সরাসরি মুখে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না বা দিনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখে বিদ্রোহের ঘোষণা দেয় না কিন্তু কাজের মাধ্যমে ঠিকই তারা আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে থাকে आलोचन उल्लेख करी विषय गुरु कारण इमान भंग हो जाएलम नष्टी प्रकार मध्य अंतर्भुक्त हो व्यक्ति जेधर विश्वास कर लो যে মানুষের তৈরি আইনি সংস্থাগুলো ইসলামী সরিয়ার বিধান থেকে উত্তম অথবা বিশ্বাস করল যে এই আধুনিক যুগে বিংশ শতাব্দীতে ইসলামী আইন বাস্তবায়ন করা নয়। এগুলোকে অন্তরায় মনে করল অথবা বলল ইসলাম শুধুমাত্র একজন ব্যক্তি এবং তার রবের মধ্যেই সীমাবদ্ধ জীবনের কোনো অংশে প্রবেশ করার অধিকার ইসলামের নেই এই কাজগুলো হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয় এবং যাদেরকে রবের আসনে বসে যায় যে কিভাবে মানুষ মানুষকে রব হিসাবে গ্রহণ করে থাকে ওমার ইবুল খাতা রাইদুর সময়ে যখন মুসলিমরা পারস্য বিজয় করছিলেন সেই সময় পারস্য সেনাপতি রুস্তম তাবুতে উপস্থিত হয়েছিলেন একজন সাহাবি রুবাই ইবনে আমর রাধিআল্লাহ আনহুর রুবাই ইবনে আমর তিনি ছিলেন একজন সাধারণ বেদুইন তিনি যখন পারস্য সেনাপতি রুস্তমের দরবারে উপস্থিত হয়েছিলেন রুস্তম সে সাধারণ বেদুইনকে ঘাবড়ে দেওয়ার জন্য তার শিবিরের সমস্ত রকমের জাক জমক এবং বিলাস বৈভবের নমুনা স্থাপন করেছিল সেগুলো দেখে রুবাইবনে আমর তিনি যেন দিশেহারা হয়ে গিয়েছিলেন যে তিনি কি আলোচনা করবেন তিনি সেগুলোকে দেখে এত অবাক হয়েছিলেন নিজের মুগ্ধতাকে তিনি লুকাতে পারছিলেন না দরবারে রুস্তম এবং তার বর্গ তার হাসি তামাশা করতে শুরু করল রুবা ইবনে আমরকে দেখে এবং এরপর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বললো তোমরা দেহভূমি থেকে এসেছ সেখানে আমরা সেখানে দিচ্ছি যা কিছু প্রয়োজন খাদ্য কিংবা পোশাক সব আমরা ব্যবস্থা করে দিব কিন্তু সেই অবস্থায় রুবাইবনে আমর তিনি কি বলেছিলেন রুবাইবনে আমর তিনি জবাব দিয়ে বলেছিলেন ইন আল্লাহ হাফানা লি নুখর ইবাদ আতিল ইবাদ ইলা ইবাদ ইবাদ নিশ্চয় আল্লাহ তিনি আমাদেরকে পাঠিয়েছেন দিয়েছিল কেন তোমরা এসেছ কোন বিষয় তোমাদেরকে এখানে আল্লাহ তিনি যেন তার বান্দার গোলামি থেকে মুক্ত করে তিনি তার বান্দাদের রব রব্বিল ইবাদ সেই আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসতে পারি সে কারণেই আমরা এসেছি অমিন দিক দুনিয়া ইলাসা আতির দুনিয়াওয়ালা আখিরাত অমিন জর লাদিয়ান ইলাসা আতিল ইসলাম এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার সংকীর্ণতা থেকে তোমাদেরকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে এবং বিভিন্ন বাতিল ধর্মের যে সংকীর্ণতা যে অন্ধকার সেগুলো থেকে মুক্ত করে ইসলামের প্রশস্ততার দিকে তোমাদেরকে নিয়ে যেতে রুবে আমার তিনি বলেছেন যে আল্লাহর বান্দাদেরকে আরেক বান্দার গোলামি করার থেকে মুক্ত করার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই রবের দিকে তার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি সাহাবাহিক গ্রামের কাছে সেই বিষয়গুলো স্পষ্ট ছিল যে মানুষ যদি সার্বভৌমত্বের ক্ষেত্রে আল্লাহকে রব না মেনে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে তবে তারা জুলুমের অন্ধকারে নিমন্ত্রিত হয় এবং তখন তারা সংকীর্ণতার মধ্যে পড়ে যায় অপরদিকে মানুষ যখন ইসলামের দিকে চলে আসে তখন তারা প্রশস্ততা এবং সহজতা লাভ করে কারণ আলসুবাহাতা মানুষকে যে সৃষ্টিগত বা ফিতরগত সহজাত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটি স্বাভাবিক বৈশিষ্ট্য প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মানুষ কেউই অন্যের গোলামী করতে পছন্দ করে না কোন মানুষই অন্য মানুষের গোলামী করতে পছন্দ করে না এটা আল্লাহ বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন কিন্তু সেই মানুষ যদি আল্লাহর গোলামিতে চলে আসে সে সমস্ত রকমের মিথ্যা এবং বাতিল রবের গোলামি থেকে মুক্তি পায়, পায় সে স্বাধীনতার স্বাদ এবং লাভ করে প্রশস্ততা দুনিয়াতে যিনি মুসলিমদের প্রধান থাকেন খলিফা থাকেন তিনি নিজের পক্ষ থেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে কোন বিধি বিধান কিংবা আদেশ নিষেধ প্রদান করেন না যে কারণে তিনি হচ্ছেন খলিফা বা প্রতিনিধি তিনি কোন রাজা বা অধিপতি নন তিনি সেগুলোকে তোমরা সংশোধন করে দেবে ঠিক করে দেবে কাজে রব শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক এবং কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ রব শব্দের অন্তর্ভুক্ত যে অর্থগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন সেগুলো সবগুলোকেই করতে হবে এককভাবে কাউকে আলাসুভাহাতালার সঙ্গে অংশীদার বা শরীর সাব্যস্ত না করে রব শব্দের একটি অর্থ যিনি মালিক যিনি সবকিছু যার মালিকানায় থাকে যিনি যিনি যিনি বা আদেশ প্রদান করেন। কর্তৃত্বের মালিক রব শব্দের অর্থ যিনি মুদাব্বির যিনি নিয়ন্ত্রণকারী যিনি মুরাব্বি যিনি সবকিছু লালন পালন করে থাকেন তার বিয়া প্রদান করেন এবং কাঙ্ক্ষিত সীমা পর্যন্ত সেগুলোকে বর্ধিত করেন রব শব্দের অর্থ যিনি আল কাইম তিনি সবকিছু ধারণকারী রব শব্দের অর্থ তিনি আলমোনিম বা নিয়ামত দানকারী উপহার প্রদানকারী তিনি রব তিনি সার্বভৌম ক্ষমতা মৃত্যু দানকারী তিনি প্রাকৃতিক সমস্ত বিষয় বৃষ্টি দানকারী চন্দ্রসূর্য নিয়ন্ত্রণকারী পৃথিবী নিয়ন্ত্রণকারী সমস্ত সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণকারী তিনি আশ্রয় আশ্রয়দাতা তিনি উদ্ধারকারী তিনি দুয়া শ্রবণকারী তিনি সাহায্যকারী কাজে শুধুমাত্র পালনকর্তা অর্থেই নয় অন্যান্য অর্থেও রব হিসাবে একমাত্র আল্লাহকেই গ্রহণ করতে হবে আল্লাহ তিনি আমাদের প্রভু তিনি আমাদের মনীব তিনি আমাদের হুকুমদাতা তিনি আমাদের বিধানদাতা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক আমরা আল্লাহ বান্দা আমরা তার আবধ আমরা তার গোলাম মানুষই মানুষকে রব হিসাবে গ্রহণ করার যে ব্যাধি ছড়িয়ে পড়েছে ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে পরবর্তীতে অন্যান্য জাতিগোষ্ঠীর মাঝে সেই খ্রিস্টানদের কাছে প্রেরিত রাসুল ইসা আলাহ ইসলাম তিনি বলছেন আমরা আল্লাহ সুবাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ সুবাহ যেন আমৃত্যু আমাদেরকে তার ইবাদতের উপর থাকার তৌফিক প্রদান করেন এবং আল্লাহ সুবাহ রুবু বিয়াদের ক্ষেত্রে সমস্ত ধরনের কুফর এবং শির থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন হেদায়ত দিয়েছেন এবং রব হিসাবে তার পরিচয় আমাদের সামনে প্রকাশ করে সেগুলো অনুসরণ করার তফিক দিয়েছেন ওসল আলাহাম আলহামদুলিল্লাহ রবিলাম শুকর বেশ হি যখন يا বেশ يا منزل القرآن শুকনিয়াল কাল শুকনিয় শুকনিয় रईनडोज मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईंडोस मीडिया डट अर्ग অথবা ফেসবুক পেজ ডব ডবুড অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডব ডু ডুট